আলহামদুলিল্লাহ আলমিনা আজকের এই টিভি স্যার সামনে বসেছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং বারকা জানাচ্ছি আশা করি আপনারা যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জীবনের রং অনুষ্ঠানটি আকাশে মতো জীবনের বিভিন্ন রঙগুলোকে খুঁজে বেড়াতে চায়। এবং সেই রঙগুলোকে কি করে আমরা আমরা করতে নির্দেশনা দিতে চায়। জীবনের এই অনুষ্ঠান থেকে দেখতে চাই আল্লাহ আমাদের ভিতরে আমাদের জীবনে কত রকমের রং সৃষ্টি করেছেন আর এই রংগুলোকে কি করে আমরা যত্ন আর রংগুলো যত্ন নেওয়ার মাধ্যমে কিভাবে আমাদের জীবনকে বর্ণাঢ্য করতে পারব এবং বর্ণীল করতে পারব। জীবনের একটি গুরুত্বপূর্ণ রং যেটা আল্লাহ আমাদের জীবনে দিয়েছেন সেটা হলো ভালোবাসার রং সেই ভালোবাসাটা হচ্ছে একটি মনস্তাত্ত্বিক ব্যাপার একটি অনুভূতির ব্যাপার এবং সেই ভালোবাসাটি হল একটি আকর্ষণের ব্যাপার যেটা মানুষের হৃদয়ে ফুটে এবং কারো পক্ষে কোনো শক্তির পক্ষে ওই ভালোবাসার সৃষ্টির কোনো উপায় নেই যদি অন্তরে সষ্টা তিনি তার অন্তরে ভালোবাসা সৃষ্টি না করেন ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভালোবাসার মাধ্যমে আমাদের জীবনটা খুব সুন্দর হয় ভালোবাসার মাধ্যমে আমাদের জীবনটা সবুজ শ্যামল হয় আমরা আগেও বলেছি ভালোবাসাটা হচ্ছে বৃষ্টির পানির মতো যখন বৃষ্টির পানি হয় তখন গাছপালা চাষভাস ইত্যাদি হয় সবুজতা আস ভালোবাসা যেখানে থাকবে না সেখানে অনুর্বর থাকে জমিনগুলো সেখানে সৌন্দর্যবোধ থাকে না সেখানে তরুলতা থাকে না ফুল ফুটে না কাজেই ভালোবাসাকে আয়ত্ত করা गुरुत्वपूर्ण मानुष मानुष होते मानूष परिपूर्ण मानूष होते विभिन्न धर्म ग्रंथ भलोबास कथा कुरान भलार कथा हादीज भलोबास कथा मनीषी भलोबाषार कथा आगे पर्वे আমাদের পারিপার্শ্বিক জীবনে ভালোবাসা ছড়ানোর কথা বলেছিলাম কি অর্জন করব। তবে কি ধরনের বন্ধু বান্ধবের প্রতি আমরা ভালোবাসা ছড়াবো এবং কি ধরনের বন্ধুকে আমরা গ্রহণ করব। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেক ভালো মানুষ বন্ধুর কারণে বিচ্ছুত হয় অনেক ভালো মানুষ সুনাম अर्जन कारी मानुष बंधुर कारण सकल सुनम भूल्ठित जाए खराब मानुष भलो मानस्य आसार कारण उन्नत मानु रूपान बंधु निवाचन भलो बंधुर भलोबा सृष्टि एट अत्यंत गुरुत्वपूर्ण एक बेपारेपारल्लाम जा रहा सत्यवदी मानुष ते साथ ही था অর্থাৎ সত্যবাদী মানুষ ভালো মানুষের সঙ্গ অর্জন করতে আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দান করেছেন ভালো বন্ধু গ্রহণ করো কারণ বন্ধুর প্রভাব বন্ধুর মধ্যে খুবই সংক্রমণ হয় ভালো প্রভাব এবং খারাপ প্রভাব এই জন্য ভালো বন্ধু গ্রহণ করা অত্যন্ত প্রয়োজনীয় ভাবে আমরা দেখি যে আল্লাহ নবী সাহবাগন জাহিলি যুগের মানুষ ছিল নোংরা যুগের মানুষ ছিল বর্বর যুগের মানুষ ছিল কিন্তু আল্লাহ নবীর সাহায্যে আসার কারণে কিভাবে তারা সোনার মানুষের রূপান্তরিত হয়েছে তাদের চরিত্র তাদের ব্যবহার তাদের আচরণ তাদের জীবন প্রণালী পরিবর্তিত হয়ে গেছে এবং এক একটি যেন হিরক খণ্ড এক একজন মানুষ নয় তারা যেন একটা হিরার খণ্ডে রূপান্তরিত হয়েছে এবং ইতিহাসের পাতায় তারা চিরস্থায়ী তাদের সুনাম সৃষ্টি করে গিয়েছে। কিসের কারণে আল্লাহ নবীর সাহাচার্যে আসার কারণে সাহচার্যের কি প্রভাব আমরা একটু দেখি একটা হাদিসে তিনি বিখ্যাত একজন দেখা হলো হজরত আবু বকর জিজ্ঞাসা করলো খাইফা হানজালা হানজালা কেমন আছো আমরা একজন আরেকজনের সাথে দেখা হলো জিজ্ঞাসা করি কেমন আছো হজরত আবু বকর তেমনি জিজ্ঞাসা করলো তার কুশল কেমন আছো কিন্তু হজরত হানজালার উত্তরে হজরত আবু বকর হত বম্ব হয়ে গেল অবাক হয়ে গেল যারা মুখে বলে আমি মুসলমান মনে প্রাণে তারা কাফের অবিশ্বাসী তাদের কি বলা হয় মুনাফেক তোমার মতো ব্যক্তি কি করে মুনাফেক হতে পারে তখন হানজালা ব্যাখ্যা করে বললো যে আমরা যখন আল্লাহ নবীর কাছে বসি তার পাশে যাই তখন মনটা এত বিনম্র থাকি আল্লাহর ভালোবাসা এত বেশি সৃষ্টি হয় যে আমরা এটা যেন চোখে দেখতে পাই কিন্তু ঘরে যখন ফিরে আসি নিজের পরিবার পরিজনের সাথে হাসি তামাশা করি তখন আমরা সেগুলো আবার ভুলে যাই তখন তো আমার দুটা রূপ হয়ে গেল নবীর কাছে থাকলে এক ধরনের রূপ আবার বাইরে গেলে আরেক রূপ তো দুই রূপ যদি থাকে তাকেই তো মুনাফেক বলা হয় মুনাফেক মানে দুই রকম চেহারা যারা মুসলমানের কাছে গেলে বলে তোমরা ভয় পেও না আমরা তোমাদের এই সাথে আছি তাদেরকে মস্করা করার জন্য বলেছি আমরা মুসলমান হয়েছে। তাহলে দুই চেহারা থাকে মোনাফেকের হানজালা বলল আমরা যেহেতু নবীর কাছে গেলে একরকম মন হয় বাইরে আসলে আর এক রকম হয়ে যায় তাহলে তো আমিও তো মুনাফেক হয়ে গেলাম আবু আবুবুকে চিন্তা করে বলল যে একই অবস্থা যদি আবু করে মুনাফেক কারণ নবীর কাছে গেলে আমাদের খুলে যায় দেখতে পাই আমাদের মনের অবস্থাটা থাকে ভিন্ন রকম কিন্তু পরিবারে গেলে বৈষয়িক কাজকর্মে জড়িত হয়ে গেলে সেটা তো চলে যায় দুইজনেই আল্লা নবীর কাছে আসলেন আর এসে বললেন ইয়ারসোল আল্লাহ ঘটনা এই যে আমরা মুনাফেক হয়ে গেছি আমাদের মনে হচ্ছে আমাদের আশঙ্কা যে আমরা মুনাফিকের অন্তর্ভুক্ত নতুবা কেন আমাদের মনের অনুভূতি তারা দেখুন হে হানজালা স্থির থাকো কিছু সময় তোমাকে দুনিয়ার জন্য দিতে হবে কিছু সময় তোমাকে আখেরাতের জন্য দিতে হবে যদি আমার কাছে থাকলে তোমাদের মন যেরকম থাকে সব সময় চব্বিশ ঘন্টায় যদি এরকমই থাকত তাহলে আর কোন উপায় থাকত না তারা দুনিয়াতে এসে তোমাদের সাথে হ্যান্ডশেক করতে বাধ্য হতো তাহলে আমরা যেটা শিখলাম সেটা হলো এই যে পাশাপাশি থাকা বন্ধুত্বের একটা প্রভাব আছে হানজালা যখন আল্লাহ নবীর কাছে আসছে তখন তার মনের মধ্যে একরকম প্রভাব হতো এই ধনী মানুষের কাছে গেলে মানুষ ধনী হওয়ার একটা আগ্রহ জাগে भलो मानुषिक मानुषिक हर एक आग्रह जगह खराब मानस गागे भलो खराब हारे आग्रह मानुर्त्य प्रयोजन सकल के भलोबासा देव का घिणा करबना अन्याये शुद्ध घृणा करब अन्याय कार्य भलोबासा दे रोग घा करें रोगी के पच्छंद करी ये ठीक तब बंधु निवाचन करार क्षेत्र विशेषत तरुण तरुणी जुवक युवती যারা আছে এমন কি বয়স্ক যারা আছে তারাও যদি ভালো বন্ধু নির্বাচন করতে না পারেন তারা সমাজে বিচ্ছুত হবেন নিজেদের সম্মান নষ্ট করবেন এবং আখড়াতেও তাদের সম্মানটা হবে। আমরা এবার একটা ঘটনা বলতে চাই আল্লাহ যে বন্ধুর কারণে কিভাবে মানুষ পদস্খলিত হয় তার একটা প্রমাণ একটা ঘটনা একজন ব্যক্তি তিনি ব্যবসায়ী ছিলেন দেশে বিদেশে ব্যবসা করতেন মক্কার মানুষ ব্যবসা বাণিজ্য করে যখন তিনি ফিরে আসতেন পার্টি দিলেন আল্লাহ নবীকে দাওয়াত করতে গেলেন বললেন আসো আল্লাহ নবী বললেন আমি তো তোমার বাড়িতে যাব না যদি তুমি আল্লাহকে স্বীকার না করো এবং মূর্তি পূজাকে ত্যাগ না করো তখন এই লোকটি চিন্তা করলো মোহাম্মদের মতো এত বড় মান্য ব্যক্তি সম্মানিত আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই মোহাম্মদ আল্লাহ রসুল এই কথা আমি মেনে নিলাম আল্লাহ নবী খুশি হয়ে তার বাড়িতে দাওয়াত খেতে গেল এদিকে এই লোকটির বন্ধু ছিল আবু জাহাল আবু জাহালের কাছে এই সংবাদটুকু প্রচার হল যে তোমার বন্ধু সে তো মোহাম্মদের কথায় বিশ্বাসী হয়ে মুসলমান হয়ে গেছে তখন আবু জেহাল তাকে ডাকল বলল কি ব্যাপার তুমি কি মুসলমান হয়ে গেছ তুমি আমার এত বন্ধু তখন সে আসলে আমি মুসলমান আমি মোহাম্মদকে আমার পার্টিতে দাওয়াত করতে গেলাম সে বলল যে তুমি যদি মুসলমান না হও তাহলে আমি পার্টিতে যাব না আমি চিন্তা করলাম আমার পার্টিতে মোহাম্মদ যদি না আসে তাহলে আমার পার্টিটাইতে ইতে হলো না অপূর্ণাঙ্গ থেকে যাবে এই জন্যই আমি বাধ্য ভাই মুসলমান হয়েছি আবু জাহাল বললো না এত কথা আমি না তুমি যদি আমার বন্ধুত্ব আমার সাথে বজায় রাখতে চাও একটা কাজ হবে। যাও যাও তুমি কাছে এবং বন্ধুর কারণে এই লোকটি আল্লাহ নবীর কাছে এসে বেআদী এবং ধৃষ্টতা প্রদর্শন করেছে আল্লাহ তালা তার উপর ক্ষুব্ধ হয়েছেন এবং এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তালা আয়াত নাজেল করেছেন এবং সেই আয়াতে আখেরাতের একটি চিত্রপট তুলে ধরলেন আয়াতে আখেরাতের একটি তুলে অন্যায়কারী আঙ্গুল দাঁতের নিচে দিয়ে চাপা দেবে আঙ্গুল কাটবে দাঁতে আর বলবে যদি আমি নবীর পথ অনুকরণ করতাম নবীকে বিশ্বাস করতাম কতটা ভালো হতো আজকে আজকে এই বিপদে আমি আক্রান্ত হয়ে গেলাম আমি যদি অমুক ব্যক্তির সাথে বন্ধুত্ব আমার না থাকতো আজকে আমি কতই না নিরাপদ থাকতাম অমুক ব্যক্তির বন্ধুত্বের কারণে আমি নবীর পথ থেকে বিচ্ছুত হয়েছি আর আমি দিকে যাচ্ছি। তাহলে এই থেকে এই কথা সুস্পষ্ট হয় কামতের ময়দানে মানুষ আফসোস করে বলবে কেন আমি অমুকের সাথে চলাফেরা করতাম যদি না করতাম আজকে আমি নিরাপদ হতাম আমরা দেখি সামাজিকভাবে রাজনৈতিক বন্ধু বন্ধুর কারণে ফেঁসে যায় বন্ধু বন্ধুর কারণে অনেক কষ্টে পতিত হয় বন্ধু বন্ধুর কারণে মর্যাদা হয় আবার সুনাম নষ্ট হয় এই জন্য বন্ধু নির্বাচনটি এটা জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ ভালো বন্ধু নির্বাচন করতে না পারলে আঙ্গুল কাটতে হবে দাঁতের ভিতরে আঙ্গুল দিয়ে কাটতে হবে আর বলতে বাপসোস কেন যে অমুখে বন্ধু হিসেবে গ্রহণ করলাম কাজে বন্ধু গ্রহণের ক্ষেত্রে আমাদেরকে খুবই সতর্ক হতে হবে এ পর্যায়ে আমরা একটু ছোট বিরতি নিতে যাচ্ছি মানুষ তো আদম সন্তান পাপ হবে এটাই স্বাভাবিক তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে আমি এটা আব্দুল্লাহ জাহাঙ্গীর হারুন হোসেনের উপস্থাপনায় আমাদের ছোট বড় পাপ বয়ে আনে আমাদের অকল্যাণ দেখুন পাপের অশুভ পরিণতি কাল রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়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 चल्लिस हदीस ग्रंथर धारा दर्शम नबी साल आलामर चल्लिस हादिस परवर्ती अनुष्ठान पिसाए আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক পরে আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি রং এই রং আমরা বন্ধু প্রতি আমরা নিবেদিত করে থাকি তাতে কোনো আপত্তি নেই তবে ভালো বন্ধু নির্বাচন করতে হবে ভালো বন্ধু যদি নির্বাচন না হয় আলোচনার আগে আমরা দেখেছি একজন ব্যক্তি কিভাবে মুসলমান হয়েও বন্ধুর চাপে পড়ে কিভাবে সৎ পথ থেকে সুন্দর পথ থেকে বিচ্ছুত হয়েছে এবং সেই কারণে সে খুব আফসোস করে কি আমাদের দাঁত কামড়াতে থাকবে আর আল্লাহ বলেছেন খারাপ বন্ধুর কারণে মানুষকে এরকমই হতাশ হতে হয় সুপ্রিয় দর্শক ভালো বন্ধু অত্যন্ত দরকার আজকে বিশেষ করে যুবক যুবতী তরুণ তরুণী যারা আছে কলেজ ইউনিভার্সিটিগুলোতে পড়ছে তারা একটা জিনিস অনুভব করে যেটাকে ইংরেজিতে বলা হয় ফিয়ার ফ্রেশন ফিয়ার প্রেশারের কারণে অর্থাৎ নিজের আশেপাশে যারা আছে তাদের চাপে পড়ে অনেক সময় ভালো মানুষগুলো খারাপ হয়ে যায় আবার খারাপ ভালো হয়ে যায়। পালটার আমি অন্তর্ভুক্ত ঝাঁকের ভিতরে কারা আছে সেটা আমাকে দেখতে হবে অনেক প্র্যাকটিসিং ছেলে মেয়েদেরকে আমরা দেখেছি যে কলেজ ইউনিভার্সিটি যাওয়ার পরে বিশেষ করে নন মুসলিম সোসাইটিতে আমরা দেখেছি অমুসলিম পরিবেশে ওয়েস্টার্ন সোসাইটিগুলোতে গুলোতে আমরা দেখেছি খুব ভালো প্র্যাকটিসিং ছিল খুব ভালো ছেলে বা মেয়ে ছিল খুব প্র্যাকটিসিং মুসলমান ছিল কিন্তু কলেজ ইউনিভার্সিটি যাওয়ার পরে বন্ধুত্বের পরিধি তাদের বেড়ে গেল এবং অমুসলিম অনেক বন্ধু বান্ধবীর সাথে এত তারা ঘনিষ্ঠ হল যে এমন কি তারা নিজেদের চরিত্রগুলোকে নৈতিকতাগুলোকে তারা পদদলিত করলো অনেকে আছে যে তারা ড্রয়িং করা শুরু করলো পাবে যাওয়া শুরু করলো ফ্রি মিক্সিং শুরু করলো নারী পুরুষের অবাধ মিক্সিং এবং মেলামেশা তারা শুরু করলো কি অতি বন্ধুত্ব আরো ঘাড়া পরে তারা একজন করতে একজন এবং কি ছেড়ে দিলো। আপনি ইউরোপীয় গোপনে গোপনে পাবে। অনেক মা বাবা ঘুমড়ে ফুফিয়ে কাঁদছেন মনে মনে উচ্চস্বরে কাঁদতেও পারছেন না মানুষের লজ্জায় আবার বুক ফেটে যাচ্ছে না কেঁদে পারছেন না এরকম শত শত মা বাবা আছে কিসের কারণে বন্ধুত্বের কারণে কিসের কারণে বন্ধুত্বের প্রেসারের কারণে এই ধরনের লোকগুলো এই ধরনের ছেলে মেয়েরা সঠিক থাকার পরে সঠিক পথে অগ্রসর হয়েও আবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এই জন্য আল্লাহ এত বেশি গুরুত্ব দিয়েছেন বন্ধুত্বের উপর আল্লাহ নবীও বন্ধুত্ব করার উপর গুরুত্ব দিয়েছেন আল্লাহ নবী কি বলেছেন ওয়ালা তুসেব তুমি বন্ধুত্ব করো না ইয়েন শুধুমাত্র ওই ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করো যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভালোবাসে তাকুয়া যাদের আছে তাকুয়ার পোশাকে যারা নিজেদের আবৃত করেছে যারা উলঙ্গ আত্মার অধিকারী নয় উলঙ্গ আত্মা হল ওই ব্যক্তি যাদের আল্লাহবাসা আল্লাহর শ্রদ্ধা নেই তাদের অন্তরটি উলঙ্গ উলঙ্গ শরীর যেমন আমরা ঘৃণা করি উলঙ্গ মানুষ মানুষকে যেমন আমরা অসভ্য মনে করি আত্মার মধ্যে যদি তাকুয়ার চাদর ঢাকা না থাকে সেই আত্ম অসভ্য আত্মা এই অসভ্য আত্মার মানুষের সাথে তোমরা বন্ধুত্ব করো না বন্ধুত্ব করো ওই মানুষগুলোর সাথে যাদের কি সেটা একান্তই হবে বিশ্বাসী মানুষের সাথে অবিশ্বাসী মানুষের সাথে এই সম্পর্ক প্রতিস্থাপিত হতে পারে না যে আমার রবকে ঘৃণা করে পছন্দ করে না বিশ্বাস করে না তার সাথে কি করে আমি মনের গভীর সম্পর্ক স্থাপন করতে পারি আপনি চিন্তা করুন আপনার বন্ধু তাকে যে ঘৃণা করে আপনিও তাকে ঘৃণা করেন অটোমেটিক আপনার বন্ধু ঘনিষ্ঠ বন্ধুকে যে ভালোবাসে আপনিও তাকে এটা নিয়ম। ঘনিষ্ঠে মাকে আপনি কোনো কারণ ছাড়াই তাকে অপছন্দ করবেন আপনার মাকে যে প্রশংসা করে আপনি কোনো কারণ ছাড়াই তাকে ভালোবাসবেন কারণ আপনার আপন জনকে সে ভালোবাসছে আমার রব হলো আমার সবচেয়ে আপন যে আমার রবকে চিনে না আমার রসুলকে চিনে না মানে না বিশ্বাস করে না কি করে নিতে পারি না সেই ভালোবাসাটা একান্তই বিশ্বাসী মানুষের জন্য হতে হবে এজন্য জন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কি খুবই সতর্ক হতে হবে বন্ধু নির্বাচন যদি আমরা ভাবে না করি খুবই বিচ্ছিন্ন হতে হবে প্রতিটি মুসলমানকে প্রতিটি অভিভাবকদেরকে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো যে তারা যেন নিশ্চিত হয় যে তাদের সন্তানরাচিত নয় অনেকে আমরা মনে করি যে ছেলে ইউনিভার্সিটি গেছে মেয়ে ইউনিভার্সিটি চলে গেছে এখন তারা বড় হয়ে গেছে এখন আর কি সুপারভিশন সেটা ভুল তখনও সুপারভেশন রাখা দরকার প্যারেন্টাল কেয়ার আল্লাহর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নেয়ামত এই নিয়ামত থেকে আমাদের সন্তানদেরকে ইউনিভার্সিটি লাইফ নেয় এবং যদি আমরা সেরকম প্রেরণ করি এটা কতটুকু ঠিক হবে আমাদের পরিপূর্ণ বিবেচনা করা দরকার কারণ নথুবা হয়তো একটা সে একাডেমিক সার্টিফিকেট নিয়ে আসবে কিন্তু আমার মেয়েটি ফিরে আসবে সম্ভ্রম হারিয়ে সম্মান হারিয়ে ইমান হারিয়ে চরিত্র হারিয়ে তখন এই একাডেমিক কাগজের পাতাটির কি দাম সেই সার্টিফিকেটের কি দাম যদি আমার মেয়েটি তার নৈতিকতা হারিয়ে ফেলে তখন এই প্রফেশন দিয়ে আমি কি করবেন কেয়ার খুবই যত্ন করা দরকার সন্তানরা দূরে চলে গেলেও ইউনিভার্সিটি হোস্টেলে থাকলেও সেখানে তাদেরকে সুপারভিশন করা দরকার বরং আমরা সাজেশন করবো যেসব মা বাবারা অমসলিম সোসাইটিতে মেয়েদেরকে ছেলেদেরকে দূরে দেন ইউনিভার্সের যেখানে আপনিও সেখানে মুভ করার চেষ্টা করুন একটা উপায় অথবা পারিবারিক কোনো আত্মীয় থাকলে তাদের মাধ্যমে তাদেরকে গাইড করার চেষ্টা করুন নথবা প্রেসারের মাধ্যমে বন্ধু প্রেসারের প্রেশারের কারণে আপনার সন্তানটি হারিয়ে যেতে পারে তার নৈতিকতাকে হারাতে পারে এবং তার আদর্শকে হারাতে পারে মনুষ্যত্ব বোধকে হারাতে পারে একটা পর্যায়ে এমন হতে পারে আপনাকে শত্রু বানিয়ে ফেলবে তাহলে যে সন্তানের জন্য এত কষ্ট স্বীকার করেছেন সেই সন্তান যদি আপনাকে শত্রু করে আল্লাহ কিন্তু বলেছেন তোমার সন্তানের মধ্যে তোমার শত্রু হতে পারে আল্লাহ সতর্ক করে বলেছেন নিশ্চয়ই তোমার পরিবারের কোন সদস্য তোমার সন্তানের ভিতরেই তোমার শত্রু লুকানো আছে কাজেই আপনার সন্তানের ভিতরে শত্রু যেন তৈরি না হয় এজন্য তাদেরকে ভালো বন্ধুর সাথে সংযোগ করে দেবেন ছেলে মেয়ে মিলে আড্ডা দেবে না তখন আমার ছেলে বা আমার মেয়েও এইভাবে ফ্রি আড্ডাতে তারা জড়িত হবে না তখন তার নৈতিকতাটা শক্ত থাকবে মজবুত থাকবে আর এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা নির্বাচনের ক্ষেত্রে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক আমরা বলি সঠিক পথ আমাকে দাও কাদের পথ যাদের উপর তোমার পুরস্কার আছে যাদেরকে তুমি পুরস্কার দেবে তাদের পথ তাহলে তাদের সাথে থাকার জন্য আমি আল্লাহর সত্যবাদী শহীদ ভালো মানুষ তাদের সাথে যেন আমি থাকতে পারি তখন প্রতিটি রেখাতে আল্লাহর কাছে আমরা এটা দোয়া করি যদি আমরা দুনিয়াতে ওদের সাথে থাকি ওদের পথে চলি তাহলে এই ওদের সাথে আমরা থাকতে পারবো কি। আল্লাহ আমাদেরকে এটু দোয়া শিক্ষা করেছেন শুধু জীবনে ভালো মানুষের সাথে তা নয় মৃত্যুর সময়ও যেন ভালো মানুষের সাথে আমাদের মৃত্যু হয় যেমন সেখানে আল্লাহ শিক্ষা দিচ্ছেন শুধু জীবনটা ভালো মানুষের সাথে কাটুক সেটা নয় বরং মৃত্যুটাও যাতে ভালো মানুষদের সাথে মৃত্যু হয় এজন্য জন্য আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ কি শিক্ষা দিয়েছেন চব্বিশ ঘন্টা যেকোনো মুহূর্তে আমার মৃত্যু আসতে পারে এই জন্য চব্বিশ ঘন্টায় যদি আমি ভালো মানুষের সাথে থাকি মৃত্যু যখনই আসবে তখন আমার মৃত্যুটা ভালো মানুষের মধ্যেই আসবে এই জন্য উপায় যে ২৪ ঘন্টা সময় প্রতি আমি মানুষের কাছে থাকি। সাথে অবলম্বন করে তাহলে খুবই স্বাভাবিকভাবে যখনই মৃত্যু আসুক না কেন ভালো মানুষদের সাথে আমার মৃত্যুটা আসবে কাজে জীবন হোক ভালো মানুষের সাথে মৃত্যু হোক ভালো মানুষের সাথে এবং খারাপ মানুষ থেকে যেন আমরা দূরে থাকি খারাপ মানুষের নৈতিকতার জীবাণু থেকে যেন দূরে থাকি আমাদের ইমানকে যেন ইসলামের গুরুত্বপূর্ণ একটা নির্দেশ নতুবা না। আর যখন টাইম থাকবে থাকবে না না। সময় যতই আমরা হতাশ হবো ততই তখন কোনো কাজ হবে না আমরা পরবর্তী পর্বে দেখার চেষ্টা করব। ভালো বন্ধুর পরিচয় কি ভালো বন্ধুর গুণাবলী কি যাদেরকে আমাদের জীবনের রং রংটি ভালোবাসার রংটি দেব সেই গুণাবলীর মানুষগুলোকে देखो आज के पर्व इनका परिसम्त कर आगामी पर्व आबादे देखा जे जेखने थको सुस्थन अल्लाम आलिकुम वरहमतल्लाबरक उच्छेद्लम राज मनोन कर लोन मेरे नहीं उद्देश्य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 इसलामे मे ईदे नाम आदेश देह मे डबिन फेले মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী কাল সন্ধ্যা পাঁচটায় বাপ পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে